আসসালামু আলাইকুম ওয়া আতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু মান ইয়া হাদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইয়যুলিল ফালাহাদিয়ালা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইর্লাহি নিশি রি রকু কালামিহিল মজীদ ওফুর কমিদিল্লাহি বিশ নিজী মিল্লা রহমানি <قاف> جاءهم কলকুর্জিদ منهم فقال الكافرون هذا شيء হাশনাজি أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجُعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُسُ الْأَرُضُ مِنْهُمْ وَإِنْ دَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ অমৃম মরীজিপুক্যমহিন والأرض مددناها وألقينا فيها رواسي وأمتنا فيها من كل سوج بهير تبصرة وذكرى لكل عبد منير وَنَزَّلْنَا بِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتُنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ أَقَالَ اللَّهُ تَعَالَ فِي كَلَامِهِ জী বিস্মিল্লাহি রোহিম নি হলা গো ফিরু ما دون ذلك لمن মাংস যাবতীয় প্রশংসা সকল গুণগান একমাত্র সেই মহান আল্লাহপাকের জন্য যে মহানব্বর আলমিন আমাদেরকে पुनर एक सप्ताह पर गुड़ी कैक मुसल्लिन पवित्र जम मस्जिदे सलाज्ञित होते ए महान अल्लाह पाक शाही दरबारे असंख्य प्रशंसा ज्ञापन करी सबाई बोली आलहमदुल्लातपर द्रुद सालाम বিশ্বনবী মোহাম্মদে মুস্তফা আহমদে দুলাল মা আমিনার নয় মণি বিশ্বনবী সকল নবী আমি হজরত মোহাম্মদ সালসালামের প্রতি অগণিত দুরুদসালাম ভোষিত হোক আমরা সবাই বলি সাল আলী ওসাল্লাম উপস্থিত শ্রদ্ধে মুসালে ক্রাম आज के पवित्र जुमार आलोच्य विषय शी महानब्बल आलमी मानवजाति के सृष्टि कर एकम्रार उपासना तर दासतव्वर इबादत करार्ज और ये इब क्षेत्र एकम्र हक अधिकार रखें महान आल्लाह पकतर मे अवके अंशीदार स्थापन कर प्रभु मन कर निकट किचू चाव प्रार्थना करा का भय कर इत्यादि सब किचुब एकम्र महान आल्लाक उद्देश्य खावा दावा चलाफेराप आपनर पढ़ाशना कृषिकार इबादत आपनर नामजा हाजत आपनार भल क्या सब किचु एकम्र महान आल्लाह पाकर जन्ई तार उद्देश्य करते हैं एर ब অন্য কোন ব্যক্তির উদ্দেশ্যে অশিলায় যদি করেন তাহলে সেটি হবে সির্ক হয়ে যাবে এই শির্ক পৃথিবীর বুকে অসংখ্য অপরাধের পাপের মধ্য থেকে সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে জটিল ও কঠিন এবং সবচেয়ে বড় যদি পাপ সেটি হচ্ছে পাপ पृथ्वी बुके तीन टी बड़ पाप रार मध्य सब चे बड़ पाप हल सक पाप दम्बर पप पित मतार अबद्ध हवा तृत नम्बर हम मिथ्या कथा बला मिथ्या प्रदान क मध्य अनेक पप रही सब पपगल के अजीम बला है बला अजीम मानसन्न बर एकम्र शर क्षेत्र महान रबुल आलमीन स्पष्ट भावे सूर आलुकमान मध्य घोषणा कर लुकमान हाकिम कैकटीदेश प्रधान प्रिय बत्सव कख्लाओके शर्वरिक स्थापन करबा शिक्षा करबा अल्लाह के आल्ला स्थान राखबे आल्ला सकल का कारणीदार स्थापन सब चे बड़ जुलूम एर चे बुम आरना महानब्रम মানুষকে সৃষ্টি করলেন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করলেন চলাফেরা করার জন্য চোখ মুখ কান দিলেন মানুষকে অসংখ্য নিয়ামত দান করলেন এত সুন্দর আকৃতি একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করলেন গাছপালা লতা বৃক্ষ এভাবে অসংখ্য ফল ফলি দিয়ে সবুজ বন বরণ দিয়ে পাহাড় পর্বত দিয়ে নদী খাল বিল দিয়ে অসংখ্য নিয়ামত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন मानुष के सृष्टि महान अल्लाह तरी अदिकार्लाहर अवश्य बड़ जुलूम हो जाए सरकार जो देश ठीक मतन परिचालना करें इशरिया भित्त जो परिचालना करें तर प्रजारा जो সরকারের বিরুদ্ধে উঠা উঠে পড়ে লাগে বিদ্রোহ ঘোষণা করে তাহলে আর এদিকে প্রদান করে থাকে এমত অবস্থায় যদি প্রজারা যদি বিদ্রোহ সৃষ্টি করে তাহলে সরকারের প্রতি জুলুম সৃষ্টি করলো এই প্রজারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে এই মানুষ মান আল্লাহর দাসত্ব করবে আল্লাহর দাসত্ব বাদ অন্য কার দাসত্ব করে অন্য কাউকে প্রভু মানে তাহলে কত বড় জুলুম হতে পারে এটি ভাববার বিষয় পৃথিবীর বুকে বলছিলাম অসংখ্য পাপ রয়েছে একমাত্র শিল্পের পাপ কখনোই ক্ষমা করা হবে না কখনো এর ক্ষমা হবে না মহান আল্লাহ পাপ করবেন না। ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে শরীর স্থাপন করবে বাকি যেন পাপ করে থাকেন তিনি রহমান রাহিম তিনি গফুর রহিম তিনি দয়া করলে তিনি দয়াপ তার নিকট ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে পারেন তিনি যাকে কেবল ক্ষমা করতে পারেন কিন্তু কখনোই পাক ক্ষমা করবেন না অমাই নিক বিল্লাহ আর যুবক আল্লাহ শির করবে আল্লাপাক বলছেন ফকাত সেজন্য কঠিন পথ মধ্যে পড়ে গেল অন্য একটা আল্লাহ পাক স্পষ্ট করেছেন তাদের জন্য আল্লাহ পাকি স্পষ্ট ভাবে বললেন তার জন্য জান্নাত হারাম করে দেওয়া নার এবং তার জন্য স্থান হবে আবাস স্থান হবে জাহান্নাম তার মতন জালেম আর কে হতে পারে না আর এই জালেমের জন্য কেমতি দিন কোনো আর সাহায্যকারীও সে পাবে না এই শিরকে क्या लिप्त छक नबी अमियर बाप दाद दादा तर दल बल कम जीरा तर सक आल्लाक नबी प्रण प्रत्येक नबी दाव दिए एक अल्लाहर तऊह एक आल्ला के प्रभु हिसाब से मिले आल्लाह के मवर हिसाब से मिले এর দাওয়াত দিয়ে এসেছেন আদম থেকে শুরু করে হজরত হজরত ইব্রাহিম এবং সবচেয়ে আকর্ষণীয় এবং মর্মান্তিক এবং খুব ভয়াবহ ইতিহাস এবং হাদিসে কোরআনে স্পষ্ট হয়ে আছে যে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তিনি ইসলাম গ্রহণ করার পর শাসন প্রজা সব সিঁড়কি লিপ্ত ছিল তারা মূর্তি পূজা করতো সেই কাবার তিন কাবার মধ্যে তিন ষাটটি মূর্তি পূজা তারা নিজ হস্তে লিপিবদ্ধ করে নিজ হস্তে তৈরি করে তাদের নিকট মাথা লোটাত এগুলো কি যে এগুলো তোমরা নিজ হাতে তৈরি করো আবার তাদের পাশে তোমরা সিজদা লোটাও এ আবার কোন কাহিনী তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা জবাব দিতে পারি আল্লাপা স্পষ্ট ভাবে বলছেন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে শ্রবণ করো তা লক্ষ্য কর্লিনা তারা এমন কতগুলো মূর্তির এমন কোন জিনিসের ইবাহাদু যদি তারা যাদের ইবাহাদ করছে মূর্তি পূজার সকল মূর্তি পূজা যদি তারা একত্রিত হয় সবাই একত্রিত হয়ে যদি একটি সিদ্ধান্ত একটি মাছি সৃষ্টি করব এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে তবুও তারা সম্ভব হবে না একটি পর্যন্ত সৃষ্টি করতে শুধু তাই না হাস্য করার বিষয় যদি মাছি তাদের নিকট কিছু কেড়ে তাদের গায়ে কিছু লাগলে তা তা প্রতিরোধও করতে পারে না বাধাও দিতে পারে না শুধু দাঁড়িয়ে থাকে কিছু শুনেও না কিছু দেখেও না কিছু বলা এবং তার ক্ষমতাও থাকে না মেঝাতে তৈরি করে আপনি পুতুল তৈরি করে কিভাবে মানুষ করতে পারে কিভাবে তার নিকট মূর্তি সিজায় পারে তাকে প্রভূষা মানতে পারে এই ধরনের অসংখ্য ইতিহাস ছিল তৌহিদের তাহিদ প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠিত হয়ে এই শির্কগুলো আস্তে আস্তে দুঃসাত হয়েছে তারপরেও কতকগুলো শির্ক থেকে যায় সমাজে দেশে গঞ্জে বিভিন্ন জায়গায় এই সিল্কের মধ্যে এখনও লিপ্ত রয়েছে যেমন রয়েছে মাজারগুলো বলতে পারি মাজারগুলোতে মানুষ মৃত মানুষ বলে যায় শাহজালালের মতন একজন বিখ্যাত একজন সনাম ধন্য প্রখ্যাত ব্যক্তি এভাবে শাহ সুলতান নামে তারপর এভাবে শাহমুখদুম নামে অসংখ্য বলি আউলিয়া যার ভালো মানুষ ছিলেন তারা মৃত্যুর পরে কতগুলো শ্রেণির লোক মূর্তি করে কবরগুলোকে গুলোকে উঁচু করে দিয়ে তাদের আস্তানা তৈরি করে দিয়ে সেখান থেকে তারা বিভিন্ন রকম উপকার হাসিল করার চেষ্টা করে তাদেরকে বলি অভিভাবক হিসাবে তারা গ্রহণ করে থাকে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ শীর্ষ হয়ে যাবে এদের পাশে যাওয়া এদের কবরের পাশে যাওয়া সম্পূর্ণ শিক্ষ হয়ে যাবে যা কল আপনার জীবনের সব সব ভালো না এবং এর ফলে জাহাঙ্গামের স্থান ঠিকানা তৈরি করে নিলেন তাদের কোনো দোষ নয় তারা বলে যায়নি যে আমার জন্য তোমরা আমার মৃত্যুর পর বড় বড় উঁচু উঁচুচু কবর করবে এদের লাল গ্লাবদের ঢেকে দিয়ে এখানে মানুষের সমাবেশ ঘটাবে তা বলেনি যদি বলে থাকে তার পাপ করবে কিন্তু স্বাভাবিক তারা বলেনি তারা বলেনি তাদের পূজা করা এ হয় এভাবে অসংখ্য রয়েছে যারা যারা ইসলামের কোনো ভালো মন্দ বুঝে না বড় বড় দাঁড়ি ফকিরি দরবে সেটি বিভিন্ন রকম মানুষকে প্রতারিত করছে अवश्य अवश्य तुम सकल गो के बर्बाद कर आज के ওই বলছিলাম সিলেটের সেই শাহাদালের মাজারিকে ভালো কাজ করার উদ্দেশ্যে কে তারা প্রার্থনা করি সেখানে সম্মান প্রদর্শন করি আপনি আরো আপনার বিপদ দিকে আনলেন এগুলো শিখ করলেন এগুলোকে আপনাকে আমাকে পরিহার করতে হবে এভাবে যারা আমরা করি তাদেরকেও নিষেধ করতে হবে এ ধরনের কাজ কখনো করা চলবে না অত চাল্লাসাল্লাম আলী পৃথিবীর মুখে যতগুলো কবর রয়েছে উঁচু সে কবর গুলো মূর্তি পূজা তৈরি হচ্ছে বিভিন্ন মূর্তি তৈরি করে দেওয়া হচ্ছে ইসলাম বলছি তাদেরকে ভেঙে চোর মার করে দাও আর আমরা উল্টা দিকে যাচ্ছি আমরা আরো তৈরি করছি আমরা মুসলিম আমাদের মতন আর কে হতে পারে না আল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বলে দিবেন আল্লাহ বললেন এক আলী আল্লা সাদে শ্রী কিস্তা মনকা সবচেয়ে বড় পাপ দুই আলিদাই পিতামাতার অবাধ্য হ পিতা কথা না শোনা তাদেরকে ধিকার দেওয়া তাদের সাথে খারাপ আচরণ করা তাদেরকে কষ্ট দেওয়া তাদের সন্তুষ্টি অর্জন না করে তাদের সাথে করা এটা হচ্ছে পৃথিবীর মুখে দ্বিতীয় বড় মহাপ নম্বর বলছেন মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এই কথা এই অবস্থা বর্তমান প্রেক্ষাপট কোর্ট কাচারি অফিস আদালতে মিডিযাতে একজনকে মিথ্যা ও মামলা দিয়ে মানুষকে করছে। এগুলো ঘটছে এগুলো হচ্ছে তৃতীয় বড় মহাপ অন্যদিকে চ্চাদেরকে অবাধ ভাবে বেপর্দ ভাবে চলে আর সে পুরুষ তাদেরকে নিষেধ করে না বাধা দেয় না সেই পুরুষকে বলা হয় দায়ুষ আর এই দায়ুষের শাস্তি সরাসরি জানান্না জানা যাবে না তাহলে আমরা যারা গার্জেন রয়েছি তারা কিন্তু অবশ্যই ধরা যাব আল্লাহ আমাদের গেস্ট এবং তার এই গেস্টার পর আমাদের কাছে আমরা পর্দা করতে পারি না আমাদের ছেলে মেয়েদেরকে পর্দার মতো রাখতে পায় না অবাধভাবে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে তাদের মধ্যে নাই কোনো গোরখা নাই তাদের সাথে কোনো গার্জিয়ান আপেন ভাবে তারা রাত্রি ঘুরে আসছে রাতের বেলায় আসলে এগারো দিকে সবচেয়ে বড় পাপ হচ্ছে সিরকের পাপ এই পাপ থেকে আমাদেরকে অবশ্যই থাকতে হবে আল্লাহ সাল সাল্লাম বলছেন যে তোমাকে যদি বলা হয় সিরিক করো। আর এই তোমাকে দেওয়া হয় তোমাকে কেটে কেটে টুকরো করে দেওয়া হয় অথবা তোমাকে পুরে ছাড়কার করে দেওয়া হোক তবু তুমি শিরকে নিকট মাথা নত করবে না হজরত ইব্রাহিম সাল্লাম কেনম কি করেছিল আগুনে নিক্ষেপ করেছিল কারণ একটাই কারণ ছিল একটি লোম পরিমাণ তার ক্ষতি করতে পারেনি সালাম আল্লাহ আগুন আল্লাহ আগুনকে ডাকতে পড়ছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আবার বেশি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা সালামা শান্তি তৃপ্তি আসবে। এরূপ ঠান্ডা হয়ে যাও যদি ইব্রাহিমের মত রিমান আমাদের মতো থাকতো শির মুক্ত যে আমল থাকতো তার আজকেও আজকে সমাজে এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না এত দুর্যোগ আসতো না এই যে ফিলিপাইনের মতন দেশগুলো দেখেন অসংখ্য মানুষ আল্লাহ গজবে ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মতন দেশে আল্লাহব কঠিন ভয়াবহ দুর্যোগ এই বাংলাদেশ দিয়ে চলে গেছে আল্লাহর গজব কখন আসে যখন আমরা পাপের সাগরে ভাসতে শুরু করি পাপের মাত্রা বেড়ে যায় রক্তপাত হানাহারি কাটাকাটি টানাটানি শুরু করি কাজ এবং সরকার কর্তৃক পরিচালিত ইসলাম বিরোধী কুসংস্কার ছবি মুক্তি তৈরি এভাবে অসংখ্য বিহায়কা কার্যকলাপে ইসলামী শরিয়াতের মতন ইসলামী শুরিয়তের ভিত্তি করে নরবার করে দিয়ে আমরা উঠে পড়ে লিখেছি আমরা মুসলিম সমাজ নিজেদেরকে মুসলিম দাবি করি অথচ আল্লাপিত কুরআ করছেন বললেন যে সৃষ্টি হচ্ছে মানুষের নিজেদের নিজের কৃতকর্মের প্রতিফল মানুষের কৃতকর্ম যখন পাপের মাত্রা বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব সৃষ্টি আসে গজব এসে মানুষকে ধ্বংস করে দেয় এখানে অনেক ভালো মানুষ তখন গজবের মধ্যে এবং কঠিন সংকটময় অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে নির্ভেজাল তৌহিদ আল্লাহ একত্ববাদ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ কি আল্লাহ কি আকার আল্লাহ কি সৃষ্টি করেছেন পৃথিবী তিনি কিভাবে আছেন তিনি কি মানুষকে খাদ্য দেন তিনি কি মানুষকে নিজিক দেন তিনি কি মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে তিনি কি রৌদ্র দেন তিনি কি বৃষ্টি দেন ইত্যাদি আঁকিরা আল্লাহকে একবার জানতে হবে এই ধরনের শিক্ষা এই দীক্ষা দিতে হবে মানতে হবে এবং এর বিপরীতে শিক্ষকে মূলত পাঠন করতে হবে তাহলে কিন্তু সেই অবশ্যই ফিরে আসবে ইতিহাস দেখেন সে সময় কি অবস্থা আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠিত হলো আস্তে আস্তে ইসলাম এসে শান্তি ছড়িয়ে উঠলো বর্তমান বিশ্বে একদিকে যদিও খারাপ আল্লাহর অশেষ শুক্রিয়া বর্তমান ইসলাম কিন্তু একদিকে বৃদ্ধি পাচ্ছে কু কুসংস্কার যেমন বৃদ্ধি পাচ্ছে ইসলামের ইসলাম গ্রহণও ভাবে ইসলামের পোসা সম্প্রসারিত হচ্ছে মিডিয়াগুলোতে যদিও ভিত্তিহীন গল্প কাহিনী বানানো ঘটনা গল্প ইত্যাদি দিয়ে খারাপ সিনেমা দিয়ে প্রচারিত করছে অপরপক্ষে পৃথিবী বাংলার মতন সুন্দর সুন্দর অনুষ্ঠান সেগুলো পরিবেশন করা হচ্ছে সেগুলোকে আপনাদেরকে দেখার জন্য আমরা দাওয়ত করি দেখুন ঘরে বসে থেকে ইসলাম শিক্ষা দীক্ষাগুলো গ্রহণ করুন সে অনুযায়ী আপনার ছেলে মেয়েকে গড়ে তুলুন আশা করি আমরা মুক্তি পাবো আমরা শান্তি পাবো ভবিষ্যৎ আমাদের সুখময় হবে ভবিষ্যৎ আমাদের জন্য কল্যাণময় হবে আল্লাপাক আমাদেরকে শেখ মুক্ত তা ঝান্ডা উত্তোলন করার সকলকে যেন তৌফিদান করেন পাক আমাদের সকলের সকল পাপ গুলোকে যেন ক্ষমা করে দিয়ে মোক্তাকিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী ইমানি আমাদের দীপ্ত দান করেন সকল আল্লাহ আমিন বছরের শুরুর মাহে মহরম মাস চলছে আমরা প্রথম মাস থেকেই আজকে থেকে শুরু করব। আমাদের মধ্যে মধ্য থেকে সকল ধরনের কুসংস্কার দূর করে দিয়ে দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক আমল করব এবং বিদাতকে পরিহার করে শিল্পকে পরিহার করে তাহীদের ঝান ডাবার উত্তোলন করব। আমরা আমাদের মধ্যে শান্তি বোঝানোতে চাই পাক সে শক্তি হিমদান করুন আলহামদুলিল্লাহ আলমিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد রবন তকব মিন্দা নকত শমি উলিম ফা নকত তৌর রহীম সুবাহ রিক রাত্মা ইসফুর ওসালামসলীম আলহামদুলিল্ রবিলাম আমিন কৌমুলসাল